আয়সা রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আমার ঘরে আমার পালার দিন আমার কণ্ঠ ও বুকের মধ্য বরাবর মাথা রাখা অবস্থায় নবী সাল্লাহ আলাহি সাল্লামের মৃত্যু হয়েছে আল্লাহ আল্লাহতালাহ তার ও আমার মুখে লালাকে একত্রিত করেছেন তিনি বলেন আব্দুর রহমান রদিল্লাহ তাল্লাহ্ন একটি মিসওয়াক নিয়ে প্রবেশ করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম তা চিবাতে অক্ষম হন তখন আমি সেই মিসওয়াকটি নিয়ে চিবিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর দাঁত মেজে দেই